বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এই আলোচনায় যে সমস্ত বিজ্ঞ আলোচক মণ্ডলী অংশ নিচ্ছেন তাদের পরিচয় আপনাদের সামনে উপস্থাপন করছি আছেন বিজ্ঞ আলোচক শায়দ আহমদুল্লাহ এবং রয়েছেন জাহাঙ্গীর সমন্বিত দর্শক শ্রোতা আজকের যে বিষয়টি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তা অত্যন্ত হৃদয় এবং মর্মস্পর্শী ফ্রাউন পৃথিবীর সবচেয়েতে বড় কাফের ছিল এ কথা সর্বজন বিদিত অথচ তার স্ত্রী যিনি ছিলেন আসিয়া তিনি ছিলেন আবেদা সালেহা এবং আল্লাহ সুবাহার জান্নাত প্রাপ্ত এবং পৃথিবীতে যে কয়েকজন মহীষী রমণী রয়েছেন তনমধ্যে মধ্যে অন্যতম একজন সেই আসিয়া যিনি দুনিয়ার বুক থেকেই আমরা সেই হৃদয় স্পর্শী কাহিনী আজকে আমাদের আলোচকজনদের মুখ থেকে শুনবো আসুন এ পর্যায়ে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য সালাম নাজিল আল্লাহ তালা রসুল এবং তার পরিবার পরিজন এবং তার সকল সাহাবায়করামের প্রতি আপনি যে ঘটনাটির প্রতি ইঙ্গিত করেছেন মানব জাতির জন্য অত্যন্ত শিক্ষাবহ একটি ঘটনা আল্লাহ ফাকরবলসাদের জমিনে যে কয়েকজন মানুষ আল্লাহর অবাধ্যতা প্রতীক হিসাবে যারা আমাদের সম্মুখে ইতিহাস হয়ে আছে এই সমস্ত অবাধ্য লোকদের ভিতরে অন্যতম একজন ছিলেন ফেরাউন এ ফেরাউন তার অবাধ্যতা এত চরমে গিয়েছিল যে কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা তার অবাধ্যতার আলোচনা করেছেন রাসুল্লাহ সদুল্লাহামের বিভিন্ন হাদিসে ফেরাউনের অবাধ্যতা ফেরাউনের নাফরমানি তার অহমিকা এর বিবরণ এসেছে আল্লাহ তালার আজীব এক কুদরত যে আল্লাহ তালা অনেক অবাধ্য অনেক নিকৃষ্টতম মানুষের ঘরে অনেক নেকর অনেক সৎ মানুষের জন্ম দিয়েছেন আবার এর বিপরীতে হয়েছে অনেক সৎ অনেক ভালো এবং নেক্কার মানুষের ঘরে অনেক অসৎ মানুষের জন্ম দিয়েছেন আল্লাহ আল্লাপাকসান তালা ফেরাউনের ঘরে তাঁরই স্ত্রী আসিয়াকে ইমানদার হিসেবে কবুল করেছেন যার কারণে ফেরাউন আল্লাহ তালার প্রতি ইমান আনাকে অস্বীকার করলেও আল্লাহ নবী মুসাই আলি সালাতসালামকে অস্বীকার করলেও ফেরাউনের স্ত্রী আসিয়া ঠিকই আল্লাহর প্রতি ইমান এনেছিলেন আর ইমান আনার ফলে আসিয়ার প্রতি কি দুর্ব্যবহার করা হয়েছিল তার প্রতি কি জুলুম এবং নিষ্পেশন চালানো হয়েছিল আমাদের মূল ঘটনাতে সে বিষয়টি উঠে আসবে ইনশাআল্লাহ মোসনাদে আবু আলায় বর্ণিত এই হাদিসটি নাসরুদ্দিন আলবানিরহম্লা সালাতুল্লাহ হাদিসহার ভিতরে দুই হাজার পাঁচশো আট নম্বর হাদিসের উদ্দিন এনেছেন তিনি বর্ণনা করেন যেটা সল্লা সাল্লা সাল্লামের সাথ করেছেন ফেরাউন তাঁরই স্ত্রী নিজের স্ত্রী আসিয়ার প্রতি প্রচন্ডভাবে জোলম নির্যাতন করতে শুরু করলো অপরাধ ছিল কি আল্লাহ করিমে চমৎকার বলেছেন অমানুম ইমিনা হাজিজল হামিদ যাদের প্রতি অত্যাচার করা হয়েছিল তাদের অপরাধ একটি ছিল যে তারা ইমানদার মুসলিম পরিচয় ইমানদার পরিচয়ের কারণে তাদের উপরে জোলম করা হয়েছিল আসিয়ার প্রতি এই নির্মম নিষ্ঠুর জুলমের বিবরণ দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে এক পর্যায়। ইতিপূর্বে তার উপরে বিভিন্ন ধরনের জুলম নির্যাতন দিতে দিতে একটা পর্যায়ে তাকে তৌহিদ ছাড়ার জন্য ফেরাউন আহ্বান করল তিনি ছাড়লেন না তাকে বলা হয় তোমাকে হত্যা করা হবে তিনি সেটাকেই মেনে নিলেন কিন্তু তৌহিদ ছাড়লেন না আল্লাহর একত্রবাদকে শিকার করার বিষয়টিতে তিনি কোনো কম্প্রোমাইজে গেলেন না ফেরাউন তাকে তার দুই হাতে দুটি দুই পায়ে দুটি শরীরে এভাবে চারটি পেরেক মেরে তাকে উত্তপ্ত রোদের মধ্যে সহায় রাখলেন উদ্দেশ্য ছিল দুইভাবে শাস্তি দেওয়া পেরাক মেরে রেখে শাস্তি দেওয়া আর উত্তপ্ত রোদ থেকে তাকে দেওয়া এই হাদিসের আর্সে মোসাদ আবু আলার যে আল্লাহ বাক ফের পাঠিয়েছেন যারা এসে তাঁর উপরে ছায়া হয়ে তাঁকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন আমাদের আলোচনা উঠে আসবে আল্লাহ চাইলে তাকে ওখান থেকেও করতে পারতেন কিন্তু করলেন সেটা ভিন্ন বিষয়ে কেন করলেন না বাকি এই পর্যায়ে যখন তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছিল তাকে বারবার ফেরাওনে সে প্ররোচনা দিচ্ছিল আহ্বান করছিল যে ফিরে আস আমাকে রব মানো আমি পালন করতো বলে বিশ্বাস করো আল্লাহর প্রতি কুফুরি করো আল্লাহর সঙ্গে শির বা কুফুরি করো কোনোটি যখন তিনি মানছিলেন না তখন এই জুলুম করতে করতে একটা পর্যায়ে তিনি বললেন না আমার কাছে মৃত্যুই শ্রেয় আল্লাহর সঙ্গে কুফুরি করার চাইতে তখন ফেরাউন তার বুকের উপরে একটি বড় পাথর চাপা দেয় এরপরে তার মৃত্যু হয়ে যায় আল্লাহাক আল্লাহাকান তালারে বান্দির দোয়া আল্লাহ কোরআন করিম স্পষ্টভাবে উল্লেখ করেছেন ফেরাউনের স্ত্রী এর ঘটনার ভিতরে ইমানদারদের জন্য চরম উৎকৃষ্ট একটি নমুন এবং দৃষ্টান্ত রয়ে গেছে যে ওই জুলমের মুহূর্তে তিনি আল্লাহ তালার কাছে বলেছিলেন ফিল আল্লাহ জানাতে আমার জন্য আপনি একটি ঘর নির্মাণ করুন এই যে পুরো দোয়াটি ওনার যিনি আমাকে মুক্তিদান করুন এই দোয়াটি আল্লাহ কাছে খুব পছন্দ হয়েছে ফসল্লাহ আকরম সাল্লা সাল্লাম বলেন এইভাবেই আল্লাহ ফখরবুল্লিসের বান্দিকে আল্লাহ তালা তার প্রিয় পাত্রী হিসাবে প্রিয় বান্দি হিসেবে আল্লাহ তালা গ্রহণ করেন এবং ইমান এর সাথে কোন কিছুর সাথে আমরা অনেক কিছুই উপলব্ধি করতে পারি এবং ফ্রাউন যেমন ছিল সবচেয়ে দা সেকেন্ড বা দ্বিতীয় রেমেসিস কত বড় এবং। निष्ठुर एक राज्य कायम कर इतिहास एवं स्वयं आल्ला सुबहन हम तला कुरान करीमे उल्लेख कर दर्शक श्रोता हमारे विश्लेषण कथा बुझे परब तो, तो अनुरूप भावे ठीक तरह घर विश्वर एक जन महीयी रमनी दान जिन्हें फ्राउन गृहे स्त्रितर गण्डी थके তিনি বা করেছেন একটি প্রসঙ্গ আমরা শুনলাম অত্যন্ত মোহনীয় উচ্চারণে উপস্থাপনায় হাজরতে আসিয়া আলী পাকে যদি আমরা तलाश करी देखते पाई कि महिलार उदृति आलोचना एवं बर्णना पावा महिषी नारी हिसीकृत जरा आल्लासे मकबूल हिसाब से विख्यात अपरदी के किचू आल्लाफरमान बंदी हिसाब परिचित बड़ो सुंदर एवं मजार बेपार हल যে দুইজন মহিলা উল্লেখ পাওয়া যায় যারা নবীর স্ত্রী তারপরও তারা ইমানদান তাহরিমের মধ্যে আল্লাপাক সে কথাটি বলেছেন উল্লেখ করেছেন তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে নো এবং লোত পত্নীরা কুফুরি করেছে কানা তাহ তা আবেদিনা আমার বান্দাদের মধ্যে দুইজন বান্দার সালে হাইনি নেক বান্দার তারা অধীনে ছিল কিন্তু ফাখা নেতা হুমা কিন্তু তার অভি এই দুই নবীর খেয়ানত করলো খেয়ানত মানে নবীর উপর ইমান আনলো না ইমান আনলো না এবং তারা তাওদের দেখে ফিরে আসলো না কিন্তু আল্লাপা কি বলছেন ফালাম ইয়োগিয়া আনহুমা মিন আল্লাহ কিন্তু এই নবী স্ত্রী হওয়া সত্ত্বেও নবীরা তাদের স্ত্রীর ব্যাপারে কোনো উপকারে আসতে পারল না ওয়াকিলা এবং তাদেরকে বলা হলো উদ খোলা ঢুকে যাও উঁধ খুলার নাম আমার আড্ডা আকেরিন যারা প্রবেশ করবে তাদের সাথে ঢুকে যাও ঠিক এই এক আয়াতে এই দুহী মহিলার আলোচনার পর আরও দুইজন মহিলার আলোচনা পাক নিয়ে এসেছেন তবে দুই আয়াত তার মধ্যে একজন হচ্ছেন আমাদের সোনাচেখ আহমেদ যার কথা বললেন তার নামটি এখানে উল্লেখ নেই এরপরে আরেকজনের নাম উল্লেখ হয়েছে আপনি দর্শকদের সামনে উপস্থাপন করতেছিলেন আমরা সামান্য সময়ের জন্য বিরতিতে যাচ্ছি সুধি দর্শক বিরতির পরে আবারও আমরা এই আলোচনা ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশাল ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকত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 मौलिक नीतिमाल जार्धि सहज हो जाए इनिया शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाय बांगशे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 बुजून शेई बिशिष्ट निती माला जारकारों ने इसलाम शारा बिश्चे जनक प्रियों होए उठे छे देखुन इसलामेर मौलिक गैन परबर्ति अनुष्ठाम पीस टीवी बांगलाए असलाम अलैकुम और रह्मतुलाही वबरकातू अलहम्दुलिल्लाही वह সম্মানিত দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ে সঙ্গে ছিলেন অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সাথে সাথে ফিরে আসছি আমাদের আলোচনার ধারাবাহিকতায় যে আলোচনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করতেছিলাম হাজরতে আসিয়া আলাই সালাম। পৃথিবীর এই মহীষী রমণীর জন্য কি পুরস্কার আল্লাহ আল্লাহবাহনত নির্ধারণ করে রেখেছেন আজকে সেই আঙ্গিকেই আমাদের সম্মানিত আলোচকবৃন্দ আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করছেন আসুন আমরা ফিরে যাই ধারাবাহিকতায় জি এক যে কথা জি বলছিলাম তো আল্লাহ রবুল্লা আলমিন দেখুন এই সুরা তাহরিমের শেষ দুই আয়াতের প্রথম আয়াতে হজরত আসিয়া আলি ইসাল্লাম সম্পর্কে বলেছেন আর শেষে বলেছেন মারিয়াম এমনি এমরানের কথা বলেছেন যিনি ছিলেন মারিয়াম আলহ ইসলাম তো যেটা বলছিলাম যে দেখুন এই আসিয়া পাকের কুদরত আসলে আল্লাপাক এই যে অন্ধকারের মধ্যেও আলো রাখেন আলুর মধ্যে অন্ধকার রাখেন যেমন নাকি অতুখরিজুল হাই অমিনাল মাইত অতুখরিজুল মাইয়াল হাই ও তরুকান্ত শাহিস এটা আল্লাহ পাকই এটার মানে ক্ষমতা রাখেন এই এছাড়া আর কারো এই ক্ষমতা নেই এই আসিয়া আলহ ইসলাম দেখুন প্রথম থেকেই কিন্তু ইমানদার ছিলেন এই আসিয়ার উপস্থিতির কারণে হজরত মুসা আলি সালামকে সেখানে পাঠিয়েছেন এই আসিয়া আলী ইসলামে স্বামীকে বলেছিল ফেরাউন কেমন যে তুমি একে মেরো না একে হতে পারে আমাদের কোনো কাজে আসবে অথবা তারা ছিল নিঃসন্তান আমাদের সন্তান হিসেবে তাকে গ্রহণ করতে পারি শীতল করতে পারি এই আসিয়া আলি হাজর মুসা আলি ইসলাম কত যত্ন সহকারে তিনি লালন পালন করেছিলেন আর অনেক ঘটনা আছে আমি সেদিকে যাচ্ছি না তো এই আসিয়া আলি ইসালাম দেখুন জীবনের শেষ মুহূর্তে এসে যখন ধরা পড়ে গেলেন বোঝা গেল অথবা ফেরাউন জেনে ফেললো যে আসিয়া তো ভিতরে ভিতরেই ইমানদার হয়ে গেছে তখনই ফেরাউনের টনক নড়ল এবং সে হজতে আসিয়া আলি ইসলামকে নির্মমভাবে মানে নির্যাতন চালাতে লাগলো যে তাকে যে করেই হোক ফিরিয়ে আনতে হবে বলেছিল আসিয়া তুমিও আমাকে রব হিসাবে কিন্তু আসিয়া আলি ইসালাম এমন এক দৃষ্টান্ত উপস্থাপন করলেন সারা বিশ্বের জন্য কেমন পর্যন্ত এটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আমাদের মা বন্ধুর জন্য এটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে সত্যের সামনে মাথা নত হবে অসত্যের সামনে নয় সত্যের সামনে মাথা নত করব অসত্যের সামনে নয় সে যেই হোক না কেন আসিয়া আলি ইসালাম সেটাই দেখিয়ে দিয়েছিলেন যেমন দেখিয়ে দিয়েছিলেন আমাদের ইসলামের প্রথম শহীদ যে সুমাইয়া রদিয়াল্লাহ তাল আনহা আবু জাহাল বলুন উমাই এবন খালফ বলুন যেই বলুন কারোর সামনে মাথা নত করেনি তাদের মুখের উপর বলে দিয়েছিল আহাত আহাত এবং যার কারণে তার করুণ সাহাদ বর্ণ করতে হয়েছিল এবং আল্লাপাক তাদেরকে সেই সাহাদাতে মর্যাদা দান করেছেন সুপ্রিয় দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে আমরা বলব যে আজকে তো আমরা হয়ে গেছি কম্প্রোমাইজেবল ইমানদার যে একটু ভয়ভীতি দেখালে আমরা কিন্তু একটু চমকে যাই আমরা সেই অটলতা সেই অবিচলতা আমরা এখন প্রদর্শন করতে ব্যর্থ হচ্ছে অথচ আমাদের দায়িত্ব ছিল একজন ইমানদার হিসাবে একজন মুসলমান হিসাবে আমাদের সেই অটলতা এবং জীবন দিতে হলো আসিয়ার মতো বহু মানুষকে জীবন দিতে হলো অপরাধ ছিল তাদের ইমান আর কোন কিছু নয় না আফসোসের সঙ্গে বলতে হয় আজকের বিশ্বেও এ পর্যায়ে এসেও পৃথিবীর বহু প্রান্তে বহু ইমানদারকে নিরীহ নারী পুরুষ শিশু এদেরকে জীবন দিতে হয় তাদের অপরাধ একটাই মহাপরিক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ইমান তাদের একমাত্র অপরাধ এই তাদের হত্যা করা হয় যেটি উনি বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ঘটনা থেকে একটি উপলব্ধি হওয়া দরকার সেটি হলো এই আসিয়ার জীবনে যে বিপদ নেমে এসেছিল এই এর গল্পটি আমরা কাহিনীটি আমরা শুধু একটু কাহিনী মুখে বলে ফেললাম চামড়ার মুখ দিয়ে কিন্তু বাস্তবতাটা যে একটু ভাবি আমরা চিন্তা করি কত কঠিন একটি পরিস্থিতি এসেছিল কিভাবে তার জীবন মেরে ফেলা গুলি করে হত্যা করে ফেলা এটা একটা বিষয় কিভাবে তাকে কুরে কুরে হত্যা করা হয়েছিল এত কঠিন এত ভয়াবহ একটি পরিস্থিতি এসেও তার ইমানের উপর তিনি অটল ছিলেন যেটি উনি বলছিলেন বিক্রি করে দেই। আমরা আল্লাহর কোন হুকুম পালনের প্রশ্ন যখন আসে সামাজিকতার দোহাই দিয়ে লোকে কি বলবে লোকে কি বলবে এটুকু মেরে রক্তাক্ত করে আগুনে রোদে পুড়িয়ে ফেলে রেখে হত্যা করা হচ্ছে আপনার কি একজন ইমানদার হিসেবে এই লাজ এই লজ্জাটুকু হওয়া উচিত নয় যে ইমানদার হিসাবে আমি কি দাবি করছি ইমানের দাবি তো সেটাই যেটা আসিয়া করে দেখিয়েছেন এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ইমান যার ভিতরে আসে তার উপরে নির্যাতন জোলম সামাজিক প্রশ্ন কে কি বলবে লোকে কি বলবে নানানমুখী সমস্যা আসবে এ সমস্ত সমস্যা সমস্ত বাধা সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করেও যিনি আল্লাহর হুকুমকে প্রাধান্য দেবেন ইমানদার তো তিনি এছাড়া যিনি সেই সামান্য বাধা আসলেই ভেঙে পড়েন আল্লাহর হুকুমকে পিছিয়ে ফেলে দেন তাকে আমরা অবশ্যই ইমানদার বলতে পারি কিন্তু তিনি দাবিদার ইমানদার তার ইমান কতটুকু কাছে গ্রহণযোগ্য আল্লাহ ভালো জানেন এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ উঠে আসে যারা কাফের বিশেষ করে যারা আল্লাহ এবং তার রসুলের দুশ্মন হয়ে থাকে যুগে যুগে এরা যে ইমানদারদের প্রতি তাদের আক্ষেপ তাদের জেদ কত ভয়াবহ এই নির্মম কাণ্ড থেকে সেটা বোঝা যায় নিজের স্ত্রী হওয়ার পরেও তার সঙ্গে এখানে আরেকটি বিষয় শিক্ষণীয় সেটা হলো এই যারা ইমান এবং সত্যের উপরে থাকবে তাদের উপরে বিপদ নেমে আসবে স্পষ্ট ভাবে বলেছেন আসাদা সবচেয়ে বেশি বিপদ নেমে এসেছিল যুগ যুগেদের উপরে পড়া এবং নানামুখী বাধার সম্মুখীন হওয়া এগুলো একজন ইমানদারের জন্য কাঙ্ক্ষিত বিষয় তিনি তো বিনিময় আল্লাহর কাছ থেকে নিবেন আরেকটি মজার বিষয় আমাদের এই আজকের প্রেক্ষাপটে উঠে আসছে সেটা হলো এই যুগে যুগে সত্যের ঝান্ডা বহন করার জন্য যুগে যুগে সত্যের যে গাছ এই গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য নিজের শরীরের রক্তকে নিংড়ে দিয়ে বহু নারী বহু মাতৃ জাতি তাদের অবদান রেখে গেছেন যেমনটি আলোচনা করছিলেন সোমের রাজ্লামের কথা তেমনটি আসিয়ার কথা নারীদের অবদান শুধু আজকে নয় যুগে যুগে বিভিন্ন ক্ষেত্রে তাদের অটলতার ফলে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে দুনিয়াতে টি ছিল। নেই যে আমি সুন্দরভাবে একটা জিনিস এর সাথে অ্যাড করে দিচ্ছি যে তখনকার দিনে আর এখনকার দিনের কিন্তু একটা মৌলিক পার্থক্য আপনারা হয়তো লক্ষ্য করে থাকতে পারেন তখন ছিল নির্যাতনকারীরা ছিল কাফের আর নির্যাতিতা ছিল মুসলমান দুঃখজনক হল সত্য বর্তমান বিশ্বে বর্তমান সময়ে বা কিছুকাল আগে থেকে কাফেররা তো আছেই বর্তমানে মুসলমানদেরকে নির্যাতন করছে কিন্তু মুসলমানরাই মুসলমানরা এবং অপরাধ কিন্তু সে একটার মধ্যেই থাকে নিজেই মুসলমান দাবি করতেছি কিন্তু এই লোকটা যেহেতু তাকে ইমানদার দাবি করে সে ইমানের কথা বলার জন্য চেষ্টা করতেছে এই জন্য তাকে আমাদেরকে ইসলাম শিখাবে সত্তর জন আলেম কারি দিলেন তারা পথে নিয়ে তাদেরকে হত্যা করলো এই যে তারাও তো মুসলিম সেজে ছিল এখন কিন্তু সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে একজন ইমানদার হ্যাঁ মানুষকে এই কথা মনে রেখেছে যে মুখে শুধু উচ্চারণ করবো তাকে অতএব আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে এই একটা চমৎকার কথা আমাদের সাথে আমার খুব ভালো বলেছেন যে আমরা এখন ইমানই কার্যক্রম ইমানি কার্যকলাপকে অনেকাংশে ছেড়ে দিচ্ছি সমাজের ভয়ে অনেক ছেড়ে দিচ্ছি পরিবেশের ভয় অনেকাংশে ছেড়ে দিচ্ছি আমরা বিভিন্ন অজুহাত দেখা কত লজ্জার হয় চোখ লজ্জার হয় পাঁচো লোকে কি বলে আরে পাঁচে লোকে কি বলে তাহলে তো আমাদের বলতে হবে ওই আতরুক সুনতা হাবিবির হমাকা এই সমস্ত আহমকদের কারণে কি আমি আমার হাবিব সুনতকে তরক করতে পারি কিন্তু আমরা তো সেটাও করে চলছি আমাদেরকে বুঝতে হবে যে ইমান যেমন আমাদের আছে ক্ষেত্র এগুলো আমাদেরকে পরীক্ষা করতেছে সেটা না এই পরিবেশটাও একটা আমাদের পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে এই ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে যে পাঁচালোকে কি বলে সেই জন্য আমি আমার ইমানই দায়িত্ব ছেড়ে দেব ইমান উপরে আমল করব না এটা যেন না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে যে সে অত্যন্ত পরিবেশে উপস্থাপন করলেন হায়দরতে আসিয়া তিমের এই ঘটনা আমাদের শুধু দর্শক শ্রোতা একটু কিছু বলতে হয় আপনাদের উদ্দেশ্যে আমাদের সকলের এবরত হাসিলের উদ্দেশ্যে যে আজকেও যুগে যুগে ফ্রাউন আছে জুলুম নির্যাতন অত্যাচার অবিচারের খরগহস্ত এখনো ইমানদারদের উপরে নিপতিত হচ্ছে আমাদের উচিত হলো আসিয়ার মতো সেই পরিপক্ষ এবং আল্লাহর তাহিদি এই মিশনকে চরিতার্থ করে যাব। এবং দত্ত কণ্ঠে আমরা বলবো শত নম্রদ ফ্রাউন আসিয়াছে মরেই চলার পথে হইয়া বাধা আমি নম্র আমি বিপুল সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এই দৃঢ় চেতা ইমান আর আমল নিয়ে আমরা সব ধরনের ফ্রাউনি তৎপরতাকে মোকাবেলা করে আমরা এগিয়ে যাই জান্নাত কাহাননের দিকে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমাফিমিন আসসালামিকারক र्जित होमान दृढ़ता से विषय विस्तारित आलोचना शुनि धारावाहिक प्रोग्रामे सरल पते चोक रखन केवलम्रीस टी जानून बिशेश जार के महान आल्लाज्लेम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 जयंट डर जाकिर नाहक देख अर्धांगी नातिनी रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नेशल है